المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شامسة برشانك شاء الله سبحانه وتعالى شمي بي دلو السلام نبينا محمد البوريبر بوريجانون شريبر جروب في وضع الشرطة بهايبنا لأسلام عليكم ورحمة الله وبركاته আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি তার ইবাদতের জন্য প্রেরণ করেছেন আল্লাহ সুবাহ সে সমস্ত দাসাত্ম এবং গোলামীর বিতারে রয়েছে আল্লাহ সুবাহানকে ডাকা তিনি এর করেন অকাল রৌনি আস্তাজিবুল আর তোমাদের রব তোমাদেরকে বলছেন ও দো উনি তোমরা আমাকেই ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা দোয়া অন্যতম একটি আবাদত আল্লা সুবহান হুয়া তালার পছন্দের আবাদতের ভিতরে দোয়া অন্যতম আর সেই দোয়া সেই প্রার্থনা যদি হয় তার প্রিয় মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসালামের ভাষায় তাহলে তা কতই না সুন্দর হতে পারে যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা আজকে আমরা জানব এমন একটি দোয়া যে দোয়া শুনে আল্লাহনবী সাল আলাইসাল্লাম বড় আশ্চর্যিত হয়েছিলেন আজকে আমরা জানবো এমন একটি দোয়া যেই দোয়ার গুরুত্ব মর্যাদা এবং ফজিলাতের কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল আজকে আমরা জানবো এমন একটি দোয়া যেই দোয়ার ফজিলাত এবং মর্যাদা উপলব্ধি করতে পেরে যে দোয়ার স্বভাব লিখতে অথবা যেই দোয়া আল্লাহ সুবাহানো তালার কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন নয় দুইজন নয় ১২ জন ফেরেস্তা প্রতিযোগিতা শুরু করেছিল যে কে সবার পূর্বে আল্লা সুবাহান তালার কাছে এই দোয়া পৌঁছে দিতে পারে যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে জানবো আমরা এমন একটি দোয়া যেই দোয়ার বর্ণনাকারী সাহাবি আল্লাহ নবী সাল আলহাসাল্লাম থেকে এ দোয়া শোনার পর থেকে দিন জীবনে এ দোয়া তিনি আর ছেড়ে দেননি ঠিক একই সাথে সাহাবির থেকে বর্ণনাকারী তাবেরি থেকে তিনিও এ দোয়া পাঠ করা আর কখনো ছেড়ে দেননি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সে দোয়াটি হচ্ছে শহী মুসলিমের ছয় এক নম্বর হাদিসের ভিতরে বর্ণিত দোয়া ঠিক একই সাথে সুনান আতির মিজির ভিতরে তিন হাজার হাদিসে এ দোয়াটি বর্ণিত হয়েছে এছাড়া সুনান আন্না সাই মোসনাদ আহমদের ভিতরেও এ দোয়াটি উল্লেখ করা হয়েছে কি সেই দোয়া আল্লা নবী সালামের প্রিয় সাহাবীর থেকে আহ ইবনে আবদুল্লাহ বিশিষ্টতাবি রদি আল্লাহ আনহু বর্ণনা করতেছেন যে তিনি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুর থেকে এ হাদিস বর্ণনা করতেছেন আব্দুলের সাথে একদিনের পিসানে এ দোয়াটি পড়তেছিল আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাস ওয়াসুবাহ সাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান আল কায়লু كلمه كذا وكذا তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন কথাগুলো বলেছিল আল্লাহু اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واسيلا فقال رجل من القوم তখন উপস্থিত সাহাবীদের ভিতরে একজন انا رسول الله হে রাসুল আমি বলেছিলাম আল্লাহু اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واسيلا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুশি হয়ে তিনি বললেন লাহা, তুল্লাহা ফুতেহাতলাহা আবু সামা আমি আশ্চর্যিত হয়েছি এই মানুষটির এই দোয়া শুনে এই মানুষটির এত সুন্দর কথাগুলো শুনে এই মানুষটির এত সুন্দর তাকবীর তাহমির আর তসবির শুনে যে আমি দেখলাম ফুতেহাতলাহা আবু সামা তার এই দোয়া আল্লাহ সুবাহান হাত তালার কাছে দ্রুত সময় পৌঁছিয়ে দেওয়ার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে আমি দেখলাম যে জন ফ্রেস্তা তারা দৌড়ে আগেছেন সত্যিকার যেদিনকার থেকে আল্লাহ রসুল সালামের মুখে এ দোয়ার অনুমোদন পেলাম আল্লাহর রসুল থেকে শুনতে পেলাম যে এ দোয়া পাঠ করলে এভাবে বারোজন ফ্রেস্তা এ দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে যেদিনটার থেকে শুনলাম যে এই দোয়া পাঠের মধ্য দিয়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় সেই দিন থেকে আমি আর কোনো দিন এ দোয়া পাঠ ছেড়ে দেইনি। ঠিক একইভাবে সুনান আন্নাসায়ের বর্ণনার বিদারে এসেছে যে বারোজন ফ্রেস্তা আল্লাহ সবহান হুয়া তাল্লার পছন্দের এই বাক্যগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য দৌড় প্রতিযোগিতায় তারা লিপ্ত হন তারা প্রতিযোগিতা শুরু করে দেন যে কে সবার আগে এরকম এরকম সুন্দর সত্যিকার অর্থে এত মর্যাদামায় দোয়া খুব কমই হয় যে আল্লাহ নবী সাল্লাহাম আশ্চর্যন্দ হয়েছেন এ দোয়া শুনে সত্যিকার অর্থে এমন দোয়া খুব কমই হয় যে দোয়া পাঠ করলে আল্লাহ সোহান হওয়া তালা আসমানের দরজাগুলো খুলে দেন খুব দ্রুত সময় কবুল করার জন্য যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এতক্ষণে জানলাম যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে দোয়া শুনে আশ্চর্য নিত হয়েছেন যে দোয়া পাঠের কারণে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে যে পা দোয়া আল্লাহ কাছে পৌঁছে দেওয়ার জন্য জন ফ্রিস্তা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যে দোয়া শোনার পর থেকে বর্ণনাকারী দুইজন ব্যক্তি একজন দাবি একজন সাহাবি তারা তাদের জীবনে আর কোনোদিন এ দোয়া পাঠ করা ছেড়ে আর তা দর্শক আমরা কখন পড়বো এই দোয়া জি আল্লাহ নবী সাল সাল্লামের থেকে যেভাবে হাদিস বর্ণিত হয়েছে সে আলোকে মহাতিসিন বলেছেন এই দোয়াটি হচ্ছে সলাতের ভিতরে দোয়াউল ইফতে অর্থাৎ সলাাত শুরুতে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা হিসাবে যে দোয়াগুলো পড়ে থাকি অথবা সলাতের ভূমিকা হিসাবে যে দোয়াগুলো পড়ে থাকি সেই সমস্ত দোয়াগুলোর একটি হচ্ছে এ দোয়া আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহে কাসিরা অসুবহান আল্লাহে বুকরত আসিলা অতএব আমরা তাকবীরে তাহারিমার পরে সানা বা দোয়াউল ইফতাহের জায়গাতেই এ দোয়াটি পড়ব ইনশাআল্লাহ আল্লাহনতলা এরকম একটি গুরুত্বপূর্ণ মহান দামি মূল্যবান সাথে সাথে কবুল হওয়ার মতো একটি দোয়া আমাদেরকে সবসময় পড়ার তৌফিক দান করেন সকল সালাতে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আখের দাওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসল ও আলান ষোসি লি কি